আব্দুল্লাহ ইবনু উমর আদিল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লু আলি সাল্লামকে বলতে শুনেছি যে তিনটি জিনিসে অকল্যাণ আছে ঘোড়ায় নারীতে ও বাড়িতে